আবু হাজিম বলেন যে যখন আমার এবং সাহল ইবনুসাদ আজ সাইদির রাদিল্লাহ তালাহুর মাঝখানে কেউ ছিল না তখন লোকে তার নিকট আরজ করল ওহ যুদ্ধে কী দিয়ে নাবি সাল্লাল্লাইসাল্লামের জখমের চিকিৎসা করা হয়েছিল তখন তিনি বললেন এ ব্যাপারে আমার চেয়ে অধিক জানে এমন কেউ জীবিত নেই আলী রদিল্লাহ তালাহু তার ঢালে করে পানি আনছিলেন আর ফাতিমা রদিল্লাহ তালাহা তার মুখমণ্ডল হতে রক্ত ধুয়ে দিলেন অবশেষে টাটায় পুড়িয়ে তার সাই তার ক্ষতস্থানে দেওয়া হল